সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিশ বাংলায় বাংলা মানবতা সমাধান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 وسلم تسلیما كثيرا সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা নিয়মিত ریاضুস সালেহিনের আলোচনা ধারাবাহিকভাবে শুনে আরছি আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হলো সুন্নাত এবং তার শিক্ষা সমূহ নিয়মিত পালন করা الامر بالمحافظه على السنه সুন্নতের উপর বিশেষ গুরুত্ব এবং তার আদর সমূহে এ অধ্যায় তো এ বিষয়ে আমরা ইতিমধ্যেই কোরআন মজিদ থেকে কিছু আয়াত আমরা শুনেছি ঠিক এভাবে আমরা কয়েকটি হাদিসও শ্রবণ করেছি এ অধ্যায়ে আজকের যে হাদিস থেকে আমরা আলোচনা করব। সেই হাদিসটি হলো এই আন আবি আন আল্লাহ আল্লাহ তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন আমার প্রত্যেক উম্মু তৈ জন্নত প্রবেশ করবে তবে যে অস্বীকার করেছে বা অসম্মত করেছে কেইলা রসুল সাহাকে জিজ্ঞাসা করা হয়েছে অমাই আবা রসুল আল্লাহ হে আল্লাহ রসুলাম জান্নাতে যেতে আবার কে অস্বীকার করতে পারে কলা তিনি বললেন মান আত আনি দাখলাল জাননা অমান আসানি ফখাদ আবা যে আমার আনুগত্য করল দাখলাল জাননা সে জান্নাতে প্রবেশ করল পমান আসানি আর যে আমার নাফরমানি করল ফাকাদ আবা সে জানো জান্নাতে যেতে অস্বীকার করল হাদিসটি বুখারি রাহেমাহুল্লাহ উনি ওনার খিতাব সোহাইহুল বুখারিতে নিয়ে আসছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ নবী সালাম যে ভাষ্য উনি এই হাদিসের ভিতরে প্রকাশ করলেন সেটি হলো এই যে জান্নাতে যেতে যদি কেউ নিজেই যদি কেউ অস্বীকার না করে নিজেই যদি কেউ সে অসম্মত না দেখায় তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে আর অস্বীকার করার অর্থ হলে এই যে আল্লাহ পাক যে ওনাকে যে ওহি দিয়েছেন এবং ওনাকে যে দিন দিয়ে প্রেরণ করেছেন কোরআন এবং হাদিস কোন ব্যক্তি যদি এই সুন্দর দিন পাওয়ার পরেও যদি সে সেটাকে মান্য না করে সেটাকে মেনে না চলে আবা সে জানো। এটাকে অস্বীকার করলো জান্নতে যেতে তো বুঝে আসলো আল্লাহ্য ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয় ঠিক তেমনি। যে ব্যক্তি রসুলামের নাফরমানি করলো সে কশিম খালো জান্নতে প্রবেশ করতে পারবে না সালমা বিন আমর বিন আকুয়া রাজি আল্লাহ তালানহ ওনার থেকে বর্ণিত আন্না রান একজন ব্যক্তি আকালা ইন্দা রসুলের নিকটে সে বাম হাত দিয়ে খানা খাচ্ছিল ফকাল আল্লাহ বললেন কুল কুলবি তুমি ডান হাতে খাও কল তখন সে বললো লা আস্তাতে আমি খেতে পারি না আল্লাহ আকবার। আমরা জানতে পারলাম যে খাদ্য খাদ্যদ্রব্য জিনিস খাওয়া এবং পান করা এটা ডান হাত দিয়ে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রসুলাম আল্লাহ নাবি কুল বিয়া মেয়ে নিক তুমি ডান হাত দিয়ে খাও বাম হাত দিয়ে খাওয়া এটা কাজ এবং যখন কোনো ব্যক্তি বাম হাত দিয়ে খায় তখন সেই খাওয়ার সঙ্গে শয়তান সামিল হয়ে যায় তো আল্লাহ ডান হাত দিয়ে খাও তো আল্লাহ রসুলাম উনি যে কথা বলবেন সেটা যে নির্দেশ দিবেন সেটা অমান্য করা চলে না যায়স তো উনি এই ব্যক্তিকে বলছেন কুল বিয়া মেয়ে তুমি ডান হাতে খাও क्यों बोलने क्योंकि निषेध कर लो तो अहंकार जो ओई ब्यक्ति खेते जदिछे परे तो आल्ला नबील तरी अहंकार এবং আল্লাহ নবীর সরাসরি নাফর মানের কারণে শেষ ন পর্যন্ত কোনদিন আর তার এই ডানহাত মুখ পর্যন্ত তুলতে পারে নাই এটাই হল আল্লাপ বলেছেন ফালাহিফুন আদাহ আলিম যে ওই সমস্ত মানুষদের ভয় করা উচিত যারা আল্লাহ নবী সাহা সালামের বিরোধিতা করে নাফরমানি করে তাদের অবশ্যই এই দুনিয়া ফেতনা স্পর্শ করবে অবশ্যই ফেতনা স্পর্শ করবে তাহলে আল্লাহ নবী ইসালামের প্রকাশ্যে একটি বিধানকে অমান্য করার কারণে আল্লাপাক তার সেই হাতটিকে দ্বিতীয়বারের মতো আর কোনোদিন তার মুখে উঠানা তৌফিক দান করে নাই কৌফিক দেয় নাই সম্মানিত শ্রোতা মণ্ডলী এটাই হলো সুন্নতের বিধান জেনে শুনে কেউ যদি এটাকে ছেড়ে দেয় তাহলে তার পরিণামটা এমনটাই হয়ে যায় মুসলিমের হাদিস আবু আবদুল্লাহ তিনি বলেন তখন তোমরা পরস্পর অবশ্যই যেন তোমরা কাতার সোজা করে দাঁড়াও আল্লা নবী সাল এটাও বলেছেন যে তোমরা ওইভাবে দাঁড়াও যেইভাবে ফেরেস তারা কাতার বদ্ধভাবে দাঁড়ায় কিভাবে তাদের পায়ের সঙ্গে পা কাদের সঙ্গে কাদ টাক সঙ্গে লাগিয়ে মিলিয়ে একেবারে সোজা হয়ে দাঁড়াতে বলছেন তো আল্লাহ সময় যখন ইমামতি করতেন তো মুসল্লিদের উদ্দেশ্যে বলতেন তোমরা যেন অবশ্যই অবশ্যই তোমাদের কাতারকে সোজা করো অন্যথায় আল্লাহ তালা তোমাদের চেহারার মাঝে পরস্পর বিরোধ সৃষ্টি করে দিবে নাউজ বি যদি কোনো ব্যক্তি সলাতের ভিতরে জামাতবদ্ধ ভাবে সলাৎ আদায় করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি পরস্পর মিলিয়ে না দাঁড়ায় আল্লাহ মানুষের পরস্পর বেরোধ সৃষ্টি করে দেয় তো তার ও তার মুখের ভিতরে বিরোধ সৃষ্টি হওয়া মানে যে তাদের ভিতরে এখতলাফ এবং বিরোধ সৃষ্টি হয়ে যায় তো আল্লাহ নবীসাল্লাম যে আদর্শ দিয়েছেন যে সন্ন্যদ দিয়েছেন সেটাকে কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয় তাহলে তার ক্ষতি দুনিয়াতেও হবে আখেরাতে হবে ক্ষতি যেরকম তার এখানে সোজা না করি তাহলে আমরা পরস্পর বরং আমাদের মাঝে বিরোধ এবং একতলাপ বেশি সৃষ্টি হবে অফি রেবায়তলিমিন মুসলিমের আরেকটি রেবায়তা আছে কান রসুল্লাহাম ইউসবাহ রসুল সালাম বলেছেন যে আল্লাহ নবী সাসালাম আমাদের কাতারগুলিকে এমনভাবে সোজা করতেন যেমন নাকি কোনো ব্যক্তি তীরকে তীরা করে ধনুকের মধ্যে যখন তীর লাগায়। তীর যেরকম সোজা করে আমাদের কাতারটাও ঠিক তেমনি ভাবে সোজা করাতেন তিনি হাতটা ইদা রকালনা আনহু এমনকি যতক্ষণ পর্যন্ত উনি এটা না বুঝতে পারতেন যে আমরা ওনার উদ্দেশ্য বুঝেছি এবং উনি যখন কাতার সোজা করতে বলেছে পরিপূর্ণ ভাবে কাতার সোজা বিষয়টা না জানা পর্যন্ত আল্লাহ নবী সাল সাল্লাম উনি করতেন না বলছেন একদিন এমন হলো যে আল্লাহ নবী সাল্লাম উনি সালাতের ইমামতির জন্য বের হয়েছেন এবং উনি আমাদেরকে কাতার সোজা করতে বলেছেন এমন কি বললেন তোমরা অবশ্যই অবশ্যই কাতার সোজা করবে অন্যথায় আল্লাহ তারা তোমাদের চেহারার মাঝে পরস্পর বিরোধ সৃষ্টি করে দিবে তো আল্লাহ নবীল নির্দেশ দিচ্ছেন আমাদেরও দেওয়া উচিত এই সুন্নতের উপর আমল করা উচিত এখন একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার আপনাদের সামনে বাকি আলোচনা নিয়ে আসব ইনশা আল্লাহ labayk allahumma labayk labayk allahumma labyke. Labyke la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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উতন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় जीवन रंगल द्वंद मूल्यबोधर अभवेतन जीवन जापन धर्म के भूल देख सत्योचन शुक्रवार थे बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटदेश রাত্রিতে ঘরে আগুন লাগি বাড়ির সব মানুষকে পুরে ফেলে দিয়েছে পালামী আল্লাহ নবী সাল্লাম যখন ওনাকে এই খবরটি দেওয়া হলো তখন তিনি বললেন তোমরা যখন ঘুমাবে তখন আগুনটা নিভিয়ে তারপরে ঘুমাও তো আল্লাহ নবীলাম আমাদেরকে হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে রাত্রিবেলায় আগুন জ্বালিয়ে না শোয়ার জন্য এমন কি যদি ঢাকার কিছু না থাকে তারপরে তার যে আগুন আল্লাহ নবী সালামের এই নির্দেশটা যদি কেউ না মানে তাহলে তার জন্য এ ধরনের ঘটনা হওয়া অসম্ভব কিছু নয় তো আল্লাহ নবী সাহায্য আদর্শ উনি আমাদেরকে দিয়ে গেছেন যে সন্ন্যত রেখে গেছেন আমাদের দুনিয়ারও কল্যাণ আছে আর যখনই কাজ করবো না ক্ষতি আমাদেরকে দুনিয়াও বহন করতে হবে আখের হাতে তো বড় ক্ষতি আমাদের জন্য অপেক্ষায় রয়েছে নিশ্চয় উদাহরণ ওই জিনিসের যেই জিনিসটি দিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন সে কি জিনিস দিয়েছেন আলহুদা ও এলিম হেদায়েত এবং এলিম অর্থাৎ আল্লাহ যে এলিম এবং হেদায়েত দিয়ে আমাকে এখানে প্রেরণ করেছেন সেই হেদায়েত এবং এলিমের উদাহরণ কেমন কামা তার উদাহরণটা হলো বৃষ্টির নেই আসা বা ইফাতুন তো বলছে যেমন বৃষ্টি যখন হয় তখন সেই বৃষ্টিটি কিছু জমিন সেটাকে জাজব করে নেয় সেই মাটিটি সুন্দর মাটি হয় পবিত্র মাটি হয় এবং সে পানিটাকে নিজের ভিতরে চুষিয়ে নেয় কাবিল মা পানিটাকে চুষিয়ে নেয় ফিল কালা ওয়াল অসবুল এবং তারপর ওখান থেকে বহু রকম ঘাস এবং শস্য সেখান থেকে উৎপাদন হয় ওয়াকায় না মিনহা আজাদিব বলছেন কিছু মাটি এমন আছে যে মাটিটি অত্যন্ত শুকনো মাটি আমসাকাতিল মা সে পানিটাকে চুষে নেই মানুষেরা ওই জমাকৃত পানি থেকে মানুষ সেখানে পানি পানও করে ওয়াসাকাও এবং সেচ কাজেও অর্থাৎ জমিনকে সেচের কাজে ব্যবহার করে ওয়াজারাও এবং এই পানি দ্বারা সে ক্ষেত এবং ফসল আদিও করে তো আল্লাহ বলেছেন যে এইগুলি জমিনের প্রকার কিছু জমিন পানিটাকে চুষে নিয়ে সেখান থেকে ঘাস এবং ফসল উৎপাদিত হয় এবং কিছু পানি এমন আছে সেখান থেকে পানি জড়ো হয়ে থাকে ওখান থেকে পানি মানুষ পানও করে এবং সেই পানি দ্বারা মানুষ শেষ কাজ শেষ কাজেও ব্যবহার করে ও আস আব তুমা ও খরা বলছেন আর জমিনের অংশ আছে ওই মাটিটি হল অনুবর মাটি উর্বরের কোন ক্ষমতা নেই শক্তি নাই সে মাটিতে সে পানিটা কেউ রাখতে পারে না আন এবং সেই জমিন থেকে ঘাস উৎপাদন হতে পারে না অর্থাৎ পানি সেখানে জমাও করতে পারে না অথবা পানিটাকে সে চুষে নিয়ে তার দ্বারা যে কিছু ঘাস বা কিছু ফসলাতে উঠবে এটাও সম্ভব হয় না ফাদা মাসার ফিদ এটি হল উদাহরণ ওই ব্যক্তির মতো যেই ব্যক্তিকে আল্লাহ উপকৃত হয় মা ওই এলিম দ্বারা বা আসানি আল্লাহ যেই জিনিস দিয়ে আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন ফা মা সেই এলিম এবং হেদায়েত ওই ব্যক্তিরা তারা শিখে ও আল্লামা এবং শিখাই তো যারা নাকি আল্লাপাক যাদেরকে তৌফিক দান করেছেন দিন এবং হেদায়েত এবং অপরকে তারা ওই হেদায়তিনের মতো যে উদাহরণটা তেমন আর ওই যে মাটি যেটা আছে যে পানিকে গ্রহণ করে না এবং তার দ্বারা কোনো উপকারও হয় না নিজে উপকৃত হয় না অপরকে উপকার করতে দেয় না এটা হলো ওই সমস্ত মানুষের উদাহরণ যারা কোনো দিন এই শরীয়ত শেখার ক্ষেত্রে তারা গ্রহণ করে না যে হেদায়ত দিয়ে আল্লাহ তারা আমাকে প্রেরণ করেছে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ নব্বী সালাম কত সুন্দরভাবে ভাবে উদাহরণ দিয়ে আমাদেরকে একটা জমিনের সাথে সাদৃশ্য করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে দেখো আমি যে নূর আমি যে হেদায় অন্য মানুষও এর দ্বারা উপকৃত হবে কিন্তু শরীয়তের কথাই শুনলাম না কিছু জানলামও না তাহলে মানবেন কেমনি করে তাহলে কিছুই না জানা তার সম্পর্কে কোনো আগ্রহী না থাকা চেষ্টা না করা এটা হলো ওই জমিনের সাথে তুলনা করেছেন যেই জমিন পাথরালি জমিন পাথরওয়ালা জমিন যেখানে পানি পরে আর পানি চলে যায় সেখান থেকে কোনো ঘাস বা কোনো ফসল উৎপাদিত হয় না বা সেখান থেকে যে পানি আটকিয়ে রেখে সেই পানি তারা উপকার হবে সেটাও হয় না যা বের আল্লাহ তিনি বলেন রসুলাম বলেছেন মাসালি ও মাসালুকুম আমার এবং তোমাদের মাঝে যে সাদৃশ্য এবং উদাহরণ সেটি কেমন আরো ফিহা সেই আগুনে পড়তে যায় অহুয়াধুহ্ন আনহা আর ওই ব্যক্তি সেই পোকামাকড় গুলিকে এবং সেই হরিণগুলিকে বাধা দেয় সেই আগুনের দিকে নাম থেকে বাঁচাচ্ছি আর তোমরা আমার হাত থেকে ফসকে দৌড়ে যে আগুনে পড়ে যাচ্ছ তাহলে আল্লাহ নবী সাস তিনি বলছেন দেখো আমার উদাহরণটা এমনই আমি যে কথা বলছি शिक्षा दिए भाव का करब सबकि नबी सलमे शिखे दिए तो यही सुंदर हेदायत पार पर मानुषे बा তারা অন্য কিছু গ্রহণ করে অন্যভাবে তারা আল্লাহর দিনকে মানতে চায় তো আল্লাহ নবী ধরে আছি। তুমি যেন জাহান নামের দিকে না যাও অত তোমার অবস্থা হলে এই যে তোমরা আমার হাত থেকে বারবার বেরিয়ে চলে যাচ্ছ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ নবী সালামের আদর্শ মানা জানা এবং মানার মধ্যেই ও আখাতের মঙ্গল আছে অন্যতায় নয় বর্ণিত তিনি বলেন রসুল বলেছেন বলছেন আল্লাহ নবীলাম নির্দেশ দিয়েছেন আঙ্গুলি গুলি চেটে খেতে ওয়াসফাতি এবং প্লেট চেটে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ওয়াকাল এবং বলেছেন পরে আমাদের হাতটিকে হাতের আঙ্গুলিগুলিকে সুন্দর করে চেটে চেটে খাওয়া এটা সন্ন্যত এবং যে প্লেটে খানা খায়। সেটাকেও সুন্দর করে চেটে খাওয়া এর কারণ কি কারণটা হলে যে যতগুলি খানা খেলাম আল্লাহ যে বরকত যেটা কি আমি খেয়েছি নাকি আমার সাথে আমরা জানা নেই তাদের তোমার জানা নেই যে কোন খাওয়ার মধ্যে বরকত আছে এমন হতে পারে যে ওই হাতে যে একটু লেগে আছে অথবা পেলেটে যে একটু লেগে আছে ওর ভিতরে বরকত আছে ওটাই যদি আমার কাছ থেকে চলে যায় আর সেটাই যদি আমি খেতে না পারি খেতে না পারি তাহলে সেই খেতে পারলাম না অন্য আরেকটি রয়েতে রসু হাসন বলেছেন লোকমাত হাত থেকে যদি কোনো একটি লোকমা যদি পরে যায় এবং সে খানাটা যেন সে খেয়ে নেয়াল শৈতান ওই খাওয়াটা যেন শয়তানের জন্য রেখে না দেয় ওলা এবং তুমি তোমার হাতটাকে মেন্দুল দ্বারা রুমাল দ্বারা তোমার হাত কে তুমি মুশিও না কারণ কোন খানায় বরকত আছে তোমার জানা নেই অফি রায় আরেকটি রেবায়তা আছে ان الشيطان يحذر احدكم عند كل شيء من شانه شيطان تمہাদের প্রত্যেক কাজে শয়তান প্রবেশ করে hatta yahdhur al 'inda ta'amihi amun ki tomar khabar shomoy shaitan tomar sathe shorik hoye jay fa'ida saqatat an ahadikum al luqma jokhon tomar karo lokma jokhon pore jay fal yumit ma kana biha min adan tahole sei lokma ebong এটা একটু তুলে নিয়ে সেখানে যে ময়লাটা আছে ময়লাটা একটু ফেলে দেন তুলে খেয়ে এবং সেটা যেন জন্য রেখে না দেয়। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এটা হলো খাওয়ার আদব বিসমিল্লা বলে খানা খাবো নিজের সামনে খানা খাবো এবং খানা যদি খেতে যে পড়ে যাও সেটা তুলে খেতে হবে হয়তো শয়তান যার ভিতরে বরকত আছে ওটাই হয়তো ফেলে দিতে পারে হাত এবং প্লেট চেটে খাওয়ার জন্য আসুন আমল করে আল্লাহ রব আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন এই বলেই আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবীন্দন আসসালাম আলাইকুম আহমতুলি ও আপনার আপনার সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন पाउंड उंड नंबर शून्य जिन्होंल शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई विजि बेट पिस डट ई मानवतार समाधान समय भलो व्यवहार विव्वे पालन कर मानवतार ऊपर अत्याचार की जानते हम देखलमे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छटायन सम्प्रचार दोपुर साढ़े बारोटा